الحمد لله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات عمالنا من يهدي الله بلا مضل له ومن يضلله بلا عادي له ونشهد أن محمدا عبده ورسوله أمّا بعض فأعوذ بالله من الشيطان الرجيم ليس البر أنت والنوء وجوهكم قبل المشرك والمغرب ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين أبوستيق مسلّيان كرام আল্লাহ পাক রব্বুল আলমিনের অশেষ মেহরবানি জাল্লাহতালা এই পবিত্র জুমার দিনে আমাদেরকে আল্লাহর মসজিদে আসার প্রফিক দিয়ে সেই জন্য বলে আলহামদুলিল্লাহ কোরআনের একটি আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিন একটি প্রশ্নের জবাব দিচ্ছেন প্রশ্নটা হলো এই রসুল্লাহ সাল আলহাস্লাম তিনি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন হিজরতের পর প্রায় সতেরো মাস পর্যন্ত বাইতুল মোকাদ্দশের দিকে তীরে নামাজ পড়তেন সেটাকে মসজিদে আকসা বলা হয় ফিল কিন্তু সতেরো মাস অতিবাহিত হওয়ার পরে আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজুল হলো যে মসজিদ হারাম আপনি এখন থেকে নামাজের কেবলা বানাবেন হল মসজিদে হারামকে অর্থাৎ বায়তুল্লা শরীফ কতদিন পর আয়াত নাজু হওয়া প্রায় সতেরো মাস পর একটি কথা মনে রাখতে হবে বাইতুল মোকাদ্দাস এটা ইতিকার পূর্বে সমস্ত আম্বিয়াই গ্রামের কেবলা ছিল ফলে ইহুদিরাও বাইতুল মোকাদ্দাসকে সম্মান করে খ্রিস্টানরাও বাইতুল মোকাদ্দাসকে কি করে সম্মান করে শুধুমাত্র মুসলমানরা হিজরতের সতেরো মাস পরে একটা ব্যতিক্রম সিদ্ধান্ত নিল এই খ্রিস্টান এবং ইহুদি তারা মুসলমানদের উপর একটা সমালোচনার ঝড় উঠে যে দেখ এরা দুনিয়ার রীতিমীতি যেটা দীর্ঘ যুগ যুগ ধরে চলে আসতেছে তার একটা পরিবর্তন ঘটাই দিল যে মুসলমানরা আজকে কেবলা পরিবর্তন করেছে কালকে আরেকটি পরিবর্তন করবে এভাবে নিত্য নতুন আবিষ্কার করবে এবং এদের ভিতরে কোনো স্থিতিশীলতা থাকবে না এই বলে অপপ্রচার করল יהודי above system Allahu akbar rabbul alamin eder pekhapote ayat nazil korlen Laysa albirru an tuwallu wujuhakum qiblal mashriqi wal maghrib walakin albirru man amana billahi wal yawmil akhir wal অর্থাৎ কল্যাণ বলতে সে কল্যাণ এটা কে পূর্ব দিকে না ফিরে নামাজ পড়ল আর কে পশ্চিম দিকে ফিরে নামাজ পড়লো এর ভিতরে নিহিত নয় পূর্ব আর পশ্চিম আল্লাপাক বলছে আইনামা তাল্লু ফাসাম্মা ওয়াজহল্লা যেদিকেই ফির সেটা তো আল্লাহরই সৃষ্টি পশ্চিম বলে পূর্ব বলে, দক্ষিণ বলেন উত্তর বলে বলতেছে এর ভিতরে কল্যাণ নিহিত নয় ভালো মন্দির বিচার কে পশ্চিম দিকে পড়লো আর কে পূর্ব দিকে পড়লো সেটা বলো মন্দির বিচার হল মান আম বলতেছে যে আল্লাহর প্রতি হিমান আনবে এক দ্বিতীয় হলো ওয়াল ইয় আখের আরেকটা জিনিস হল যে আখেরাতের প্রতি বিশ্বাস করবে ওয়াল মালা ইকে এরপরে যে ফেরেস্তাদের প্রতি বিশ্বাস করবে যে আল্লাহর আসমানী কিতাবের প্রতি বিশ্বাস করবে ওয়ান্ন আর যে নবীদের প্রতি বিশ্বাস করবে এরপরে আল্লাপাক বলছেন আরও আল্লাহর মহব্বতে আল্লাহর ভালোবাসায় যে তার ধন সম্পদ এগুলোকে ব্যয় করবে অসহায় দরিদ্র মানুষের পিছনে এবং এতিমদের জন্য খরচ করবে এতিম অসহায় এদের জন্য যে খরচ করবে আর কে আশা এরপরে বলতেছে যে ব্যক্তি ধৈর্য ধারণ করবে যখন স্বাচ্ছন্দ্য থাকবে তখনও ধৈর্য ধারণ করবে এবং যখন বিপদে থাকবে তখনও ধৈর্য ধারণ করবে এরপর আল্লাহ বলছে উলা হুমুল মোত্তা পক্ষে এরাই হলো একমাত্র এই মত্লাপাক অনেকগুলি আলোচনা করেছেন এক নম্বর আল্লাহর প্রতি বিশ্বাস করতে হবে দুই নম্বরে আল্লাপাক বোলসেন্লা আখের আখেরাতের প্রতি বিশ্বাস করতে হবে তিন নম্বরে আল্লাপাক বোসন মালাইকা ফেরেশ তাদের প্রতি ইমান আনতে হবে চার নম্বরে আল্লাপকাল কিতাব আসমানি কিতাবের প্রতি হবে। এরপরে বলেছেন এবং নবীদের প্রতি বিশ্বাস করতে হবে হবে। আয়াতের ভিতরে আল্লাহ রব্বুল আলমী ইমানের কয়েকটি অনেকগুলি মূল নীতি এবং মৌলিক বিষয় আলোচনা করেছে। এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা বিষয়বস্তু আলাদাভাবে আলোচনা করা দরকার আমরা আজকে যেটা আলোচনা করব সেটা হলো ইমান বিল্লা আল্লাহর প্রতি বিশ্বাস করা এটা হলো ইমানের সবচেয়ে বড় রুকন এবং বড় স্তম্ভ যে প্রথম কথা হলো আপনাকে আল্লাহর প্রতি বিশ্বাস করতে হবে আল্লাহর প্রতি কি বিশ্বাস করবেন এটাকে বলা হয় তাওহিদ ওলামাই কিরাম লেগেছে আর তো তাহিদ এটা কি তিন প্রকার হল তাহিদুল বিশ্বাস করবেন এর অর্থ কি কারণ কাফের মোশিক তারাও কিন্তু আল্লাহর প্রতি বিশ্বাস করত কোরআনের ভিতরে আসে আল্লাপাক বলতেছেন আপনি যদি তাদেরকে জিজ্ঞেস করেন যে আসমান এবং জমিন কে সৃষ্টি করেছে যদি জিজ্ঞেস করা হয় তারা বলছে অবশ্যই আল্লাহ সৃষ্টি করেছে আহালি কিতাব যারা যারা ইহুদিন আছে তাদের সম্পর্কে আল্লাহাদ বলছে এরা আল্লাহকে এরকম চিনে যেরকম তারা তাদের সন্তানকে চিনে কারো যদি ছেলে থাকে তো যদি বলা হয় এ কে তো সে বলবে এটা আমার ছেলে এর জন্য কি প্রমাণ দিয়ে বুঝাইতে হবে তাকে তার মধ্যে কোনো এদিক সেদিক হবে বুঝতে দুনিয়ার কেউ না চিনল পিতা তার ছেলেকে চিনবে তো বলতেছে এরা আল্লাহকে এরকম চিনে যে একজন মানুষ তার সন্তানকে যেরকম চিনে আল্লাহকে এরকম চিনে কিন্তু তারা ইমান এতে বুঝা যায় যে আল্লাহকে স্বীকার করা সেটাই শুধু ইমান নয় ইমান হলো কি আল্লাপ বলছেন আল্লাহ তুদু ইয়াহু একমাত্র এবাদত হবে আল্লাহর জন্য একমাত্র ইবাদত কার জন্য হবে আল্লাহর জন্য হবে দুনিয়ার কোনো কিছুকে শরিক করা যাবে এটা কি বলে তাহিদুলা মানে এটাই হলো মূল ইমান আল্লাহুল যুগি যুগে যত অসংখ্য নবী রাসুলকে দুনিয়াতে প্রেরণ করেছে সমস্ত নবী এবং রাসুল ছিল একটা যে তারা আল্লাহ ব্যতীত আর কারো করবে না এবং তার সাথে কোন শরিক করবে না আল্লাহ উম রসুল আল্লাহ বলতে যে আমি প্রত্যেকটা জাতির ভিতরে একজন করে নবী প্রেরণ করেছি ক্যামতের মাঠে আল্লাপ যখন জান্ন এবং জাহান্নামের ভাইসেলা করবে তাহলে কোন সম্প্রদায় হয়তো বলতে পারে যে আমাদের কাছে তো কোনো নবী আসে নাই আমাদেরকে কেন শাস্তি দেবেন এই কাছে আল্লাপ নবী পাঠাইছে এই জন্য ছিল এই আল্লাহ ছাড়া আর কোনটা জিনিস যেটা সেটাকে বলা হয় তাহিদুলা আরবিতে সেটা হলো এই আসমান জমিন চন্দ্র সূর্য সমস্ত কিছু নিয়ন্ত্রণ এবং সৃষ্টি এটা একমাত্র আল্লাহ বিশ্বাস করা আপনি যদি মনে করেন যে আসমান বানানোর জন্য আরেকজন ছিল আল্লাহ একা পারে নাই তাহলে আপনার ইমান থাকবে আল্লাহ বলছে আল্লাপাক বলতেছে আসমান এবং জমিনের ভিতরে এক আল্লাহ সাদা যদি অন্য কোনো থাকত কোন ইতো লাগে আসমান যেটার উপরে ইমান আনতে হবে সেটা হলো আল আসমা ওয়া সিফার আল্লাহ রব্বুল আলমিনের কিছু নাম আসে এবং কিছু গুণবাচক নাম আসে একটা হলো জাতিগত নাম যেমন আল্লাহর নাম আল্লাহ এরপরে কিছু গুণবাসক নাম আছে যেমন আর রহমান আর রহিব এই নামগুলির উপরে আপনাকে ইমান হতে পারে আজকে বলে এই তিনটি মৌলিক জিনিসের উপর যদি আপনি ইমান আনেন এর কোনো একটির ভিতরে যদি আপনার ইমানের বেঘাত ঘটে তাহলে আপনি ইমানদার হতে পারলেন না এর ভিতরে গুরুত্বপূর্ণ বিষয় হলো যেটা সেটা হলো একমাত্র আল্লাহাদ আপনাকে ইমান আনতে হবে দেখেন ইমান সম্পর্কে হাদিসের ভিতরে বিভিন্ন বর্ণনা এসেছে একদিন এক সাহাবি তার নাম হল নামাজে দাঁড়ানোর পরে নামাজের ভিতরে একজন লোক হাসি দিছে নামাজের ভিতরে যখন হাসি দিছে হাসি দিলে সাধারণত বলতে হয় কি আলহামদুলিল্লাহ আর যে ব্যক্তি শুনবে তাকে বলতে হবে ইয়ার হামুকাল্লাহ হাসির উত্তর দেওয়া কিন্তু ওয়াজিব কেউ যদি হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বলে তাহলে তার উত্তরে ইয়ের বলা ওয়াজিব এই লোকটি করছে কি ওই লোক হাসি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ না বললেও এই লোক ইয়ার হামুকাল্লা বলে দিয়েছেন নামাজের ভিতর। নামাজের ভিতরে যদি কোনো ব্যক্তি হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বলে তাহলে তার নামাজ ভাঙবে না কিন্তু তার উত্তরে যদি কেউ ইয়ার হামুকাল্লা বলে তাহলে তার নামাজ ভেঙে যাবে এটা হলো মাসলা নামাজের ভিতরে হাসি দিচ্ছে হাসি দিয়ে সে কি বলছে আলহামদুলিল্লা বলা উচিত না কিন্তু বলে ফেলছে তার নামাজ মাত্র হবে তবে নামাজ ভাঙবে না কিন্তু তার উত্তরে যদি নামাজে কেউ ইয়ার হামুকাল্লা বলে তাহলে নামাজ আপনি আরেকজনের জন্য দোয়া করছেন এটাকে ওলামা ইকেরাম লেখছে এটা একজনের জন্য দোয়া করা হলো এই জন্য যেহেতু একজনের জন্য দোয়া করছে এই জন্য এটা নামাজ ভেঙে যাবে তো প্রশ্ন হলো বিষয়টা হলো এখন এই লোকটি কি ইয়ার করছে বলে ফেলছে বলার পরে পাশে যে লোকগুলো ছিল এরা সবাই তার দিকে কানে কানে টাকাই করলটা কি আবার কেউ কেউ তাকে এরকম আওয়াজ দিয়ে বুঝাইতে চাচ্ছে যে তুমি ভুল করছো এই অবস্থা দেখে লোকটি বলতেছে যে আমি আর তাদের সাথে কোনো কথাবার্তা বললাম না চুপচাপ হয়ে গেলাম আমি বুঝতে পারলাম যে আমাকে কি করছে তারা চুপ করছে এরপরে যখন নামাজ শেষ করলো নামাজ শেষ করার পরে লোকটি বলতেছে মারু আহসানামু আল্লেমানু যে আমি যে নামাজের ভিতরে এ দুগুলো মানুষের ডিস্টার্ব করলাম এই কারণে রসুল্লাহ সাল আলহাস্লাম আমাকে কিছুই বলে নাই মা জরাবানি ওয়ালা সাথে তিনি নাই ওলা সাঁতামানি গালিও দেন নাই ওয়ালা কাহারানি এবং ভমক ওদের নাই সুতরাং এর চেয়েটি উত্তম কোন মোয়াল্ল আমি আর কখনো দেখিনি লোকটি বলতেছে বরং রসুল্লাহ কি বললেন যে মধ্যে কোন কথাবার্তা বলা উচিত নয় বরং কি করতে বল এখানে তোমাকে তাসবিহ বলতে হবে সুবাহ আল্লাহ বলতে হবে আল্লাহু আকবর বলতে হবে অথবা আলহামদুলিল্লাহ বলতে হবে আল্লাহর আমি একজন গ্রাম্য মানুষ গ্রাম থেকে এসেছি হাদিসু আহ বিল জাহিলিয়া কিছুদিন পূর্বেও আমি জাহিলিয়তের ভিতরে ছিলাম ইসলাম সম্পর্কে আমার কোন জ্ঞান নাই সুতরাং নামাজের ভিতরে কি করতে হবে কি করতে হবে না এ সম্পর্কে আমি কিছুই জানি না তবে আমি আপনার কাছে এসেছি আমাদের দেশে কিছু লোক আছে যারা বিভিন্ন ধরনের কুসংস্কারে লিপ্ত লোকটি বলতেছে এক নম্বর কি ইয়াতুন আল কুহান তারা গণকের কাছে আসে ইয়াতুন আল কুহান গণকের কাছে আসে আইসা এরকম হাত গনায় আছে না হাত দেখেন না গনকের কাছে যায় মানুষ হাত গনায় ঠিক আছে তারপরে এরকম আমাদের দেশেও আসে রাস্তা দ্বারে বসে থেকে রাশি গনে গণকের কাছে যায় অনেকে অনেকেই গণকের কাছে থেকে পরামর্শ নেয় ইত্যাদি কুসংস্কার জিজ্ঞেস করলো যে আমিও কি তো এরকম গণকের কাছে যাব। বললো না পালা তা তুমি গনকের কাছে যাও না কারণ হাদিসের ভিতরে আসছে যে ব্যক্তি কোনো গণকের কাছে যায় আল্লাপাক রব্বুল আলমিন তার চল্লিশ দিন পর্যন্ত এবার উৎক করে না অন্য হাদিসের ভিতরে আসছে যে ব্যক্তি কোনো কাহিনীর কাছে যায় কোন গণকের কাছে যায় হ্যাঁ আল্লাপাক রব্বুল আলমিন তার দায়িত্ব ছেড়ে দেন लोकटी अमिन निजाल तयर और आरणर लोक आरा भाग्य परीक्षा कर तत्कालीन जुगे जाहिर जुगे तक भाग्य परीक्षा करार पद्धतिरकम जो एक कबूतर धरवे कबूतर धरे से যদি ডান দিকে যায় তাহলে সেটা শুভ আর যদি বাম দিকে যায় সেটা হলো অশুভ লক্ষণ তো একজন ব্যক্তি যখন একটা কাজ করার জন্য নিয়ত করছে ছেড়ে দেওয়ার পরে যদি বাম দিকে যায় তো সে সে কাজটা করবে না এই ছিল তৎকালীন যুগের জাহিলিয়তের কুসংস্কার তো রসুল্লাহ সাল আলহামকে লোকটি জিজ্ঞেস করলো যে এই সম্পর্কে আপনি কি বলেন রসুলবনিকা এটা হলো তাদের বিরত না রাখে যে যে কাজ করতেছে করার ইচ্ছা করেছে সেটার থেকে যেন বিরত না সুতরাং আমাদের দেশেও এই ধরনের কিন্তু কুসংস্কার আছে দেখেন বলবে কি আজকে ভোরবেলা উঠে যার চেহারা দেখলাম তাতে আজকে আমার এই কাজটা করা উচিত নয় এটা একটু কুসংস্কার বলে না বলে। এরকম অনেক সময় থাকে বলে যে অমুক অলক্ষী হম এগুলো হিন্দুদের কুসংস্কার এগুলো থেকে বেশি থাকতে হবে এরপরে আরেকটা কথা তিনি জিজ্ঞেস করছেন দাগ দিবে ঠিক আছে বলতো দাগ দিলে কোন একটা কাজ শুরু করার আগে এরকম দাগ দিয়া তারপরে কাজটা আরম্ভ করতো এই সম্পর্কে রসুল্লাহাম বললেন কানা নবিক মিনাল আমা একজন নবী ছিলেন তিনি এরকম দাগ দিতেন যদি ফামান ওয়াক যদি তার দাগ দেওয়াটা আপনার দাগ দেওয়ার সাথে মিলে তাহলে আপনি ভাগ্যবান রসুল ইসলাম বললেন এই সম্পর্কে রসুল সাল্লাহ ইসলাম কোন মন্তব্য করলেন না কিন্তু ওলামাই কিরাম বলতেছে এটারও এখন কোনো প্রয়োজন নাই কারণ কোন নবীর দাগের সাথে মিলবে কি মিলবে না সেটা জানার আপনার কোনো উপায় নেই এরপরে লোকটি বলতেছে ওয়াকানাতলি যার ইত তার আহ্বান আমার একটা বাদি ছিল এটা আমার ছাগল ছড়াইত একদিন ছাগল ছড়ানোর জন্য বাদিটি গাছ মাঠে গেছে তো একটা বাদ, এই সাগলের থেকে একটা ছাগল খেয়ে ফেলছে খেয়ে পরে এই বা দিটি আসল আইসব বলতেছে যে আজকে একটা বা একটা ভাগে একটা ছাগল খেয়ে ফেলছে লোকটি বলতেছে আমি অত্যন্ত দুঃখ পেলাম ব্যথা পেলাম ব্যথাতে আমি কি করলাম বলতেছে তাকে একটা থাপ্পড় দিলাম চোরে এই কথা রসুলুল্লা সাল্লা কাছে আইসা বলল লোকটি যে আমি তাকে এখন অনুশোচনা হয়েছে যে আমি যে তাকে একটা তাপট দিলাম এতে আমার আমি কাজটা অন্যায় করছো এখন বলতেছে তার পরিবর্তে আমি এই বাদীটিকে দিটিকে আজাদ করে দিতে চাই রসুলুল্লাহ সাল্লাকে বলতেছে আমি আজাদ করে দিব রসুল সাল্লা বললেন যে তুমি বা আমার কাছে নিয়ে আসো বললেন যে আল্লাহ আসমান কোথায় আল্লাহ আসমান কালা মান আনা আমি কে আলা আলাদ আনতে রসুল আপনি আল্লাহ রসুল রসুল বললেন আজাদ করে দাও মিনাথুন কারণ ওই বাদীটি ইমানদার এ কারণে তুমি তাকে কি করে দাও আজাদ করে দাও তো লোকটি তাকে আজাদ করে দিল এই হাদিটির ভিতরে দুইটি জিনিস বোঝানো হয়েছে একটি জিনিস হলো এই মহিলার ইমানের ব্যাপারে রসুল সাল আলহ সাল্লাম তার ইমান আছে কিনা বুঝানোর জন্য তাকে দুইটা প্রশ্ন করেছেন একটা হলো আইন আল্লাহ আল্লাহ কোথায় বলল যে আল্লাহ কি আল্লাহ আসমানে সুতরাং আল্লাহ সম্পর্কে তার ভিতরে ইমান সীমা আল্লাহ রব্বুল আলমী আল্লাপ কোরআনের ভিতরে আল্লাহ আল্লাহ আর আল্লাহ তার আরশির উপরে আছে সেখানে সমাজী কোরআনের ভিতর বলেছে আর এই মহিলা রসুল্লা সালকে জানাইছেন যে আল্লাহ কি সামা আল্লাহ কোথায় আছে আসমানে আছে এটা হলো একজন ইমানদারের কিন্তু আল্লাহ পাকের এলেম এবং কুদর এটা সমস্ত জায়গায় বিরাজমান আল্লাহ পাক রবুল হালামিন আসমানে থাকেন কিন্তু তার এলেম আপনি আমার সামনে যেরকম আমি আপনাকে যেরকম দেখতেছি আল্লাহর কাছে কোনো কিছু নিকট আর দূরও নাই সবকিছু আল্লাহ পাক তার কাছে হা কিন্তু আল্লাহবুল আলমে আসন এটা হলো একটা আমাদের দেশে এই অনেক সময় এটা যে সব জায়গায় আছে অনেক ভণ্ডপীড়রা বলে যে আল্লাহ তার ভিতরেও হল করে আপনারা যারা ভণ্ডপীড় যাদের আকিদে বিশ্বাস খারাপ ঠিক আছে এরকম দেখা যায় যে তারা কি বলে এক জায়গায় একটা পীর ধরা পড়ছে ঠিক আছে এরকম অন্ধকারের ভিতরে জিকির করতেছে তো এখানে পীর সাহ বলছে যে আপনার যখন এরকম অন্ধকারের ভিতরে জিকির করবেন আর এই জিকির করতে করতে করতে করতে দেখবেন যে আমার ভিতরে আল্লাহ চলে আসবে ঠিক আছে এরকম অন্ধকারের ভিতরে সবাই জিকির করছে গোবলের তলের ভিতরে লাইট থাকছে হ্যাঁ যখন এরকম জিকির করতে করতে করতে করতে সবাই একরকম মাতাল হয়ে গেছে এখন এই লাইটটি যাতে আর কি চলে আগুন ঝরে নূর ঝরে হ্যাঁ তো এখন এই এরা মনে করে যে এখন বুঝি পীর সাহেবের ভিতরে আল্লাহ অবতীর্ণ হয়েছে ঠিক আছে এইসব হল বন্ধ আঁকিটা খারাপ আঁকিটা সিরি কি যে পীর সাহেব মানুষের ভিতরে কি করে হলুল করে তাদের পরিবেশ আর কি মানে এটা অবতরণ করে এরকম না তো এই বলতেছি যে আল্লাহ পাত রব্বুল আলমী আল্লাহ আর শিস্তাওয়া এটা হলো আল্লাহর প্রতি তার সিফাতের প্রতি ইমান আনা এইজন্য আল্লাহ রব্বুল আলমীন মানুষের সব জায়গায় বিরাজমান নয় বরং আল্লাহ রব্বুল আলম আল্লাহ আর শিস্তাওয়া তিনি আর সের উপর আছেন যাই হোক বলতেছিলাম হলো ইমান সম্পর্কে আল্লাহর প্রতি ইমান আল্লা পাক বলেন হলো ন্যায় কল্যাণ হলো আল্লাহর প্রতি ইমান আল্লাহ পাক না আমাদেরকে বুঝা এবং আমল করার প্রতীক দান করুন যারা সুন্নত পড়েন নাই তারা তার সুন্নত